আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ আশাহীন আসফাবিহিআবাহি ওমান সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল আমরা এক সংক্রান্ত হাদিসগুলোর ধারাবাহিক আলোচনায় গত সেশনে আমরা ভিক্ষাবৃত্তি ইসলামে কিভাবে নিন্দনীয় কারো কাছে হাত না পেতে স্বাবলম্বী জিন্দিগি যাপন করা ব্যক্তিত্ব আত্মসন্মান নিয়ে বেঁচে থাকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এ বিষয়ে অনেকগুলো হাদিস শুনে এসেছিলাম আজকেও তার আমরা আরও কিছু হাদিস শুনি রসুল্লাহ ইস্বাদ করেছেন লাইসান মিসকিন উল্লাদি তার উদ্দম রাতুত্তম রাতান ওাল্লুকাতু ও লুক মাতান ইন্দামান মিসকিন উল্লাদি এটা আফ নাসা তিনি এখানে বললেন যারা মিসকিনের মর্যাদায় থাকে তাদেরও আল্লাহর কাছে একটা শান আছে অর্থাৎ এরা তারা দরিদ্র কিন্তু মানুষের কাছে হাত পাত না এদিকে বলা হয় মিসকিন আর যারা দরিদ্র হয়ে মানুষের কাছে হাত পাতে তাদেরকে বলা হয় ফকির এই পার্থক্যটা আর কি তিনি বললেন ওই লোক মিসকিন নয় যে ব্যক্তি একটি দুটি খেজুরের জন্য মানুষের কাছে দারে দাঁড়ে ঘুরে বেড়ায় সেই ব্যক্তি মিসকিন না সে ফকির অথবা একটি লোকমা আর একটি লোকমা দুই লোকমা এক লোকমা করে এক মুষ্টি চাল দুই মুষ্টি চালের জন্যে ঘরে ঘরে দারে দাঁড়ে ঘুরে বেড়ায় সেই ব্যক্তি মিসকিন নয় সে ব্যক্তি ফকির ইন্ডামাল মিসকিন উল্লা দিয়ে তা আফাত হচ্ছে ওই লোক যে নিজের মান ইজ্জতকে হেফাজত করে সে কারো কাছে মাথা কে নত করে না নিজের আত্মসম্মানকে বিকিয়ে দেয় না সে ব্যক্তি হচ্ছে মিসকিন তোমরা যদি চাও মিসকিনের সংজ্ঞা জানতে তাদের মর্যাদা জানতে তাহলে তোমরা সুরা বাকার দুশো তিয়াত্তর নম্বর আয়াত পড়ো সেখানে কি আছে নাসা হাত পাতা শুরু করে না ইনসিস্ট করে না চাইতে চাইতে একেবারে মানুষকে বিরক্ত করে ফেলে না হয়তো বা কোনো জায়গায় তার অভাবন করে ফেলে না হয়তো বা কোন জায়গায় তার অভাব অটনের কথা প্রকাশ করলেও এল হাফ অর্থাৎ একেবারে বারে চাওয়া না পাওয়া পর্যন্ত ছাড়ে না যেভাবে দেখেন না কিছু ফকিরা আপনাকে ধরবে এমনভাবে কোন কোন জায়গায় পাও ধরে আটকে ফেলে আপনাকে ছুটতে দেবে না না দেওয়া পর্যন্ত এটা নিন্দনীয় কিন্তু যারা মানিজতকে রক্ষা করে স্টিল ইনসিস্ট করে না তারা হচ্ছে মিসকিন ইসলাম মানুষকে এই আত্মসম্মান বজায় রেখে রুজি রোজগারের জন্য কিভাবে উৎসাহিত করেছে আমরা শুনেছি গতনে আবার একটু শুনি আবু হাখানে তোমাদের কারো যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে যায় তালে তার জন্য অনেক ভালো হচ্ছে জর্জরিত হয়ে যায় তাহলে তার জন্য অনেক ভালো হচ্ছে যে সকালের দিকে সে কোনো পাহাড়ে বা বনে জঙ্গলে চলে গেল। সেখান থেকে গিয়ে কাঠ কাটল লাখড়ি জোগাড় করলো বোঝাবে নিয়ে আসলো মাথায় করে আর সেটা দিয়ে যদি বেচা কিনা করে কিছু পয়সা উপার্জন করে তাহলে কিছু নিজের তো খাওয়া পড়া। নিজের মেনটেনেন্স ছাড়াও আল্লাহ তালা তাকে কিছু সৎকার করার তো দিবেন। এবং কিছু নিজের পায়ে দাঁড়ানোর মতো স্বাবলম্বী হবে এরকম কষ্ট করে কিছু উপার্জন করা কাঠোরিয়ার কাজ করা একটা এক্সাম্পল এসেছে এই পেশার বা যে কোনো এরকম ছোটোখাটো কাজ করাটা বেছে নেওয়া অনেক ভালো যে কাজের বিনিময়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে করতে সক্ষম হবে পাশাপাশি অল্প কিছু দান খয়রাতেও করতে পারবে এটা তার জন্য অনেক ভালো সে মানুষের কাছে গিয়ে হাত পাতবে হয়তো কেউ তাকে দেবে সে মানুষের কাছে গিয়ে হাত পাতবে হয়তো কেউ তাকে দেবে কেউ তাকে তাড়িয়ে দেবে মানা করে দেবে এইরকম দুরাবস্থার সম্মুখীন না হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কষ্ট করে গায়ে খেতে এসে কাজ করুক উপার্জন করুক তাহলে ইসলাম স্বাবলম্বী হতে কীরকম উৎসাহিত করেছে তোমার কাছে নাই তুমি উপার্জন করে নিজে তো চলবেই তুমি দান খয়রাত করবে তার জন্য তোমার প্ল্যান থাকা দরকার ওই স্বপ্ন নিয়ে তুমি কাজে নেমে যাও সব মানুষকে কি ভীষণ দিয়েছে কি মিশন জীবনের আছে আমি কেন হাত পাতব আমি বরঞ্চ আফদালিয়া সুফলা আর মনে রেখো সবসময় যে উপরের হাতটি নিচের হাতের তুলনায় অনেক উত্তম তুমি নিচের হাতওয়ালা হবে করো উপরের হাতওয়ালা হয়ে যাও বিমান তাউল আর যখন দান করবে আগে নিজের কাছের যারা আছে। পরিবারের সদস্যদের চাহিদা আগে মিটাও তারপরে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এরপরে বাইরের দিকে যেও এরপরে আমাদেরকে কিভাবে স্বাবলম্বী হতে চেষ্টা করেছেন নবী করিম সাল্লাম আরেকটি হাজি আবু রিআন বর্ণনা করেন আলাইয়া আউ আল্লাহ তিনি খুলুন আর জানা আমার উন্মতের তিন ধরনের লোক যারা প্রথমে জান্নাতে যাবে তাদেরকে আমাকে দেখানো হলো তাদেরকে আমাকে দেখানো হলো এক নম্বর হচ্ছেন শাহিদ যে আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছেন এই হল প্রথম দ্বারা জান্নাতি দাবি সেই লোকদের অন্তর্ভুক্ত দ্বিতীয় গ্রুপ হচ্ছেন আফিফুন মোতা যেই ব্যক্তি নিজের স্বাবলম্বী হয় এবং নিজের ব্যক্তিত্ব আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালায় সেটা অর্থনৈতিকভাবে হোক অথবা আরও অন্যান্য কোনো বিষয় হোক যা কিছু তার আত্মসম্মান বোধে আঘাত হানে এমন কোন বিহেভিয়ার এমন কোনো চাল চলন থেকে সে নিজেকে দূরে রাখে আর তিন নম্বর হচ্ছেন আবদুল আহসানা ইবাদাত আল্লাহ ওয়াসমওয়ালি এমন কৃতদাসগুলো যখন পৃথিবীতে কৃতদাসের প্রচলন ছিল গোলাম গোলামি করে আল্লাহর এবাদত ঠিক রাখে আর তার মনিবের যে দায়িত্ব আছে সেগুলো ঠিকমতো আন্তরিকতার সাথে পালন করে আল্লাহর ইবাদত করতে এসে মনিবকে ফাঁকি দেয় না মনিপের কাজ করতে গিয়ে বলে না যে এত টায়ার্ড হয়ে গেছে আল্লাহকে ডাকবো কোন সময় সময় নেই আল্লাহ ঠিক মতো করে মনিবের দায়িত্ব পালন করে এইগুলো ওই লোকদের অন্তর্ভুক্ত যারা সর্বপ্রথম তার এখানে আমরা দেখতে পেলাম আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার কথা কারো কাছে হাত না পাতার কথাও এই হাদিসে রয়েছে তাদেরকে শহীদের পাশাপাশি প্রথম কাতারে জাননাতে নিয়ে যাওয়া হবে গতমর্যাদার বিষয় এরপরে আরেকটি হাদিসের রসুল্লাহ সাল্লাহম আমাদেরকে অল্পে তুষ্টি থাকার জন্যে চেষ্টা করতে বলেছেন তিনি বললেন কাদ আফলাহমান হাদিস এর আগেতে ছিল তিরমিজিতে তার আগেতে ছিল শহীদ মুসলিম হাসান এবং শহীদ এই হাদিসগুলোর স্টেটাস ওই ব্যক্তি কামিয়াব হল যে ব্যক্তি ইসলাম কবুল করল ইসলামকে নিজের জীবনে ভালো করে ধারণ করল পরিকা কাফা আফান রিজিকটাও তার মোটামুটি সীমিত আর তিন নম্বর হচ্ছে কান্না আহ লহবিমা সীমিত রিজিকের যতটুকু সে পেয়েছে আল্লাহ তারা এর ভিতরেই তাকে কানা আদান করেছে তার মানে অল্পে তুষ্টি আছে তার হাহাকার হাহুতাস এগুলো নেই অভাব অনটনের অভিযোগ তার কাছে নেই ইস ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ যা আল্লাহ দিয়েছেন আল্লাহ কর তার অন্যের সম্পত্তি দেখে লোভ লালসা হয়ে আফসোস বেড়ে যায় না কখনো এতটুকু অল্পে তুষ্টি তারপরে অল্প রেজেক তাতে তুষ্টি আর ইসলামের ভিতরে ভালো করে ঢুকে ইসলামের আমল করার মধ্যে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি কামিয়াবি অর্জন করল এরপরে আরেকটি হাদিস রসল্লা সাত করেছেন আর বাউা কুন্না ফি ক্যা ফালা আলাই কে মা কামিনার দুনিয়া আব্দুল আমর তালুকে রাসুল্লাহ লক্ষ্য করে বললেন চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর যদি কিছু নাও পাও তোমার আফসোসের কোনো কারণ নেই চারটা জিনি যদি তুমি নিশ্চিত করতে পারো আর কিছু না পেলে তোমার আফসোসের কোনো কারণ নেই এক নম্বর হচ্ছে হেফজু আমানা আমানতের হেফাজত করার মতো যদি আল্লাহ তালা তোমাকে তৌফিক দান করেন দুই নম্বরে সিদ্ সত্য বাদিতা যদি তোমার জীবনে থাকে আলহামদুলিল্লাহ তোমার জীবন কামিয়া তিন নম্বর হচ্ছে হসন কালী কাতিম তোমার চরিত্রটা ভালো সৎ চরিত্রের অধিকারী আচার আচরণ আচার ব্যবহার এগুলো যদি তোমার ভালো চারিত্রিক গুণাবলীগুলো থাকে উন্নত চরিত্রের অধিকারী হতে পারো এই তিন নম্বর গুণ আর আর যে খাবারটা খাও এই খাবারটা যদি শোভা মুক্ত হয় এবং এই খাবারটা তুমি নিজে কষ্ট করে অর্জন করেছ কারো কাছে তোমার চাইতে হয়নি ভিক্ষা নিতে হয়নি নিজের পায়ে দাঁড়িয়ে তুমি নিজের রুজি অর্জন করেছ তোমার জীবনকে এমনভাবে পরিচালনা করেছ যে তোমার আত্মসম্মান কখনো লঙ্ঘিত হয়নি ভুলুণ্ডিত হয়নি এমন যদি হয় তাহলে তুমি দুনিয়ার আর কিছু না পেলেও চলবে তাহলে কি কি চারটি জিনিস একটি হচ্ছে আমানাতের হেফাজত করা দুই নম্বরে সত্য কথা বলা তিন নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া চার নম্বরে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার মতো হিম্মত থাকা এই চারটা জিনিস হয়ে গেলে দুনিয়ার আর কিছু না পেলে তোমার আফসোসের কোনো কারণ নেই তাহলে ইসলাম মানুষকে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্যে কিভাবে উৎসাহিত করেছে আমরা দেখতে পাচ্ছি এবং আত্মসম্মানের আরও কতগুলো বিষয় আছে এখন আমাদের সামনে একটি বিরতি এসে গেছে বিরতির পরে আমাদের আলোচনা পুনরায় অব্যাহত থাকবে ইনশাল্লাহিক দর্শক মন্ডলী আমরা হাদিৎ শুনে এসেছিলাম নবী করিম সাল্লাই আমাদেরকে উৎসাহিত করেছেন যে মানুষ নিজের মান ইজ্জত মানসম্মানকে কিভাবে রক্ষা করবে এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকবে এমন কোনো কাজ করবে না যাটা আত্মসম্মানে আঘাত লাগে তার মধ্যে হাত পাতা ভিক্ষাবৃত্তির কথা আমরা শুনেছি আরও কিছু বিষয় আছে একজন ব্যক্তির মান সম্মানকে নিয়ে চলার জন্য শরীয়তে আমাদেরকে আরও কিছু কাজ দিয়েছে আরও কিছু আদাব দিয়েছে আরো কিছু চালচলনের ব্যাপারে গাইড করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে মানুষকে নিজের লজ্জাস্থানে হেফাজত এই বিষয়ে যারা ফেল করে ফেলে সমাজে প্রথমত আল্লাহ তালার কাছে দ্বিতীয় সমাজের কাছেও তাদের পরিচয় লম্পট হিসেবে হয়ে যায় সে ব্যাপারে ইসলাম আমাদেরকে নিজের আত্মসম্মানের ব্যাপারে অত্যন্ত সতর্ক করেছে এই ব্যাপারে কোরআনের আয়াত সুরা নূরে তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালায় সাত করেছেন সেখানে পারিবারিক জীবন দাম্পত্য জীবনের কথা এসেছে পর্দা পুরশীদের কথা এসেছে চোখের দৃষ্টি নিয়ন্ত্রণে কথা এসেছে আল্লাহ তালার কাছে আত্মসন্মান নিয়ে মানুষের কাছে আত্মসন্মান নিয়ে বেঁচে থাকার জন্যে যারা বিবাহসাদী করার উপযোগী তারা বিবাহসাদী করুক তাহলে এটা তাদের চরিত্রের হেফাজতের জন্য সহায়ক হবে এই হাদিস আমরা জানি তার পাশাপাশি আল্লাহ তাল্লাহ বললেন যে যারা এখনও বিবাহসাদী করার মতো অর্থনৈতিক সামর্থ্য নেই তাহলে তারা ইফাত অর্জন করুক আফিফ থাকুক তার মানে তারা তাদের চরিত্রের হেফাজতের জন্যে নিজেদেরকে সতর্ক রাখুক এমন কোনো জায়গায় না যাক এমন কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া না করুক এমন কোন জিনিসের কাছাকাছি না যাক যেগুলো তাদের মধ্যে এমন ধারণা সৃষ্টি করবে যে তারা গুণা করতে পারে তাদের দ্বারা চরিত্র লঙ্ঘন হয়ে যায় চরিত্রের বিপরীত কোনো কাজ ঘটে যায় এমন কাজ তারা না করুক বলে তারা ইফাত অর্জন করুক আত্মসম্মান নিয়ে দূরে থাকুক যারা নিকা করার মতো এখনও সামর্থ্য নেই হাত্তাগনি ফাদ যতক্ষণ আল্লাহ তালা তাদেরকে নিজের দান থেকে দিয়ে সামর্থ্যবান করে বিয়েসাদী করার মতো তৌফিক না দেয় ততক্ষণ পর্যন্ত তারা চরিত্র নষ্ট হয়ে যায় এমন কাজ কাজকর্ম এমন দৃশ্য এমন জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখুক আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুক আর তার জন্যে শুধু অনৈতিক কাণ্ড ঘটনার আগে আরো কিছু কাজ আছে এগুলো থেকে দূরে থাকা দরকার অনৈতিক আগে চোখের হেফাজত করা লাগে একজন মুসলমানকে চোখের হেফাজতের জন্য আল্লাহ অনেক নির্দেশ দিয়েছেন করাম শরীফ একত্রিশ আয়তে আল্লাহ পুরুষদেরকে মহিলাদেরকে বলেছেন আপনি বলে দিন মোমেনদেরকে তারা তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুক আর তাদের লজ্জাস্থানের হেফাজত করুক এটা হচ্ছে তাদের জন্য পবিত্র তার কারণ নিশ্চয়ই আল্লাহ তালা সব জানেন তারা যা কিছু করে লজ্জাস্থানের হেফাজতের জন্য চোখের হেফাজত করা লাগবে পুরুষদেরকে বলা হলো মহিলাদেরকে বলছেন আল্লাহ তালা ওকুলনা ফুরু জাহুন মহিলাদেরকে বলে দিন হেনবি তারাও তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুক আর তাদের লজ্জাস্থানের হেফাজত করুক এবং নারী পুরুষের অবাধ মেলামেশাকে অ্যাভয়েড করা এরিয়ে চলা এটাও শরীয়তের নির্দেশ কিভাবে নারী পুরুষের মধ্যে একটু দূরত্ব রাখবে মাঝখানে কিছুটা ব্যবধান থাকবে ইসলামের গোটা ফিলোসফি নারী পুরুষের মধ্যে একাকার হয়ে মিশে যাওয়ার অবাধ মিলামেশা করার এসব কিছু থেকে ইসলাম আমাদেরকে সতর্ক করেছে একটি হাদিখে রসুল্লাহ সাল্লা সামে সাত করেছেন কুতেবা আলিমা নাসিবহমিনা জিনা মানুষের জন্যে অনেক সময় জেনা অবধারিত হয়ে যায় সে এড়াতে পারে না তার জন্য অ্যাভয়েড করতে পারে না জেনার কিছু অংশ সে নেবেই কিছু অংশে সে জড়িত হবেই মুদ্রে কুন্দা আলী কালামে এই জেনা তাকে পেয়ে বসবেই জেনার থেকে সে নিজেকে দূরে রাখতে পারবেই না এখন কোনো কোন জেনা আছে বড় জেনা আর কোনো কোনো জেনা আছে বড় জেনার আগে অন্যান্য জেনার কাজগুলো যেমন ফলে আইনানি নিজে না দুটো চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা যা আল্লাহ নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন চোখ দিয়ে তাকানো বল উজুনা নিজে না হুমান আর কান দুটো দিয়েও জেনা হয় যখন তারা এমন কথাবার্তা শুনি যা শোনা আল্লাহ নিষেধ করেছেন অশ্লীল গান বাজনা শোনা কোনো মহিলার সঙ্গে বিয়ে সির আগে যদি প্রেমালাভ শুরু করে দেয় তার সঙ্গে খাহেসাত নিয়ে কথাবার্তা বলা শুরু করে দেয় তার কথা শুনে তাহলে কানের জেনা হয়ে গেল অল্লিসানুজেনাহুল কালাম আর নিজে যখন বলে এরকম অবৈধ কথাবার্তা অন্যায় কথাবার্তা অবিবাহিত লোকের সঙ্গে এরকম ভাবের আদান প্রদান শুরু করে দেয় তাহলে কালাম কথার জেনা শুরু হয়ে গেল অলিয়াদুজেনাহাল বাছ আর হাত দিয়ে যখন স্পর্শ করে কোনো জায়গায় কাউকে যার সঙ্গে তার কোনো হালাল সম্পর্ক নেই তখন সেটা হাতের জেনা হয়ে যায় অরজুলুজেনাহাল হত আর যখন এইরকম অন্যায় অশ্লীল কাজে হেঁটে নিজে চলে যায় দিকে যায় যেখানে অন্যায় দৃশ্য আছে অন্যায় কাজ হয়ে যাবে অশ্লীল কাজ হয়ে যাবে সেদিকে হাঁটা পায়ের জেনা হয়ে যায় ওয়া বলান্না আর এগুলা যখন অঙ্গ দিয়ে এই সমস্ত কাজগুলোর জেনা চলে অন্তরের মধ্যে তামাননি তখন বাড়তে থাকে অন্তরের মধ্যে খাহেস বৃদ্ধি পেতে থাকে অন্তর দিল আরও তামান্না করে আরও এগিয়ে যেতে চূড়ান্ত পর্যায় চলে যেতে অদা আলিকাল ফারোজ আউ ইকিবহু মনের এই খাহেসের আগুন যখন লেলিহান শিখা দিয়ে ফুটে ওঠে আগুন যখন তার বেড়ে যেতে থাকে তখন সেটাকে বাস্তবায়ন করে স্থান অথবা সুযোগ না পেলে সেখান থেকেই ফেরত আসলো কিন্তু এর আগে অনেকক্ষণ তার দ্বারা এইরকম জেনার কাজগুলো হয়ে গেলো এইগুলো একজন মোমিনের এফফাতের বিপরীত তার মান সম্মান আত্মসম্মানের বিপরীত আল্লাহ তালার কাছে গুণা এবং এটা আল্লাহর কাছে এই আত্মসম্মান বোধের কমতি হয়ে গেল মানুষের কাছেও তার সমাজের কাছেও আত্মসম্মানের কমতি হয়ে গেল। একটা লোকের পরিচয় যদি সমাজে হয় লোকটা লম্পট তার জন্য তার আত্মসম্মান থাকলো অনেক সময় লোকেরা বলে এই লোকটা চোখ খারাপ তা থেকে সাবধান থেকে এমন কথা যদি লোকেরা বলে তাহলেও তার আত্মসম্মানের আঘাত হয়ে গেল এগুলোর থেকে দূরে থাকার জন্য ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে তেমনি একজন মহিলার সঙ্গে একেবারে কাছাকাছি উঠা বসা করা তৃতীয় কোনো পুরুষ সেখানে নেই আলা ইল্লা আল্লাহ আল্লাহ ইহলুয়াজুল ইমরাহাতবরদার রাগায় না। তাহলে তিন নম্বর আরেকজন এসে যোগ দেবে সে হচ্ছে শায়তন এটাকে খালুয়াত বলা হয় একজন পুরুষ একজন মহিলা এই ঘরে আর কেউ নেই তারা অবিবাহিত তারা হারাম নয় এটা শরীয়তে হারাম খালোয়াত হয়ে যায় সেখানে শয়তানি এসে ঢুকে পড়ে হারাম খালোয়াত হয়ে যায় সেখানে শয়তান এসে ঢুকে পড়ে এভাবে আরও কিছু কথা আছে মহিলাদের জন্য পর্দার ক্ষেত্রে আরও একটু গুরুত্ব দেওয়া হয়েছে আমরা সে কথাগুলো পরে শুনবো এই মুহূর্তে এই সেশন শেষ হয়ে আসছে তাহলে আমরা এই সেশনকে এখানে সমাপ্ত করব। তো ছেলে দুটা চারটা বন্ধু নিয়ে যায় আবার ফের অনেক কাউকে মানে সঙ্গে নিয়ে যাই এই ব্যাপারে একটু কিছু বলেন বিয়ের প্রস্তাবে ছেলে মেয়েকে দেখতে গেল যা অসময় বন্ধু বান্ধব নিয়ে যা সবাই মিলে দেখে কে কে দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না শুধু ছেলে দেখতে পাবে আর ছেলের মা বোন মহিলারা দেখতে পাবে এমনকি ছেলে বাবা দেখাটাও ঠিক নয় কারণ ছেলেও বিহার পরে তার জন্য দেখার কথা কিন্তু আল্লাহ তালা অ্যালাউ করে দিয়েছেন হাজি সে রসুল্লাহ অ্যালাউ করে দিয়েছেন তোমরা বিয়ের আগে দেখে নাও পছন্দ করে বিয়ে করা তাহলে তোমাদের মধ্যে সম্পর্কটা ভালো করে হবে পছন্দ মানে যে দেখার পরে আনুষ্ঠানিক দেখে পছন্দ করো অনেকদিন ধরে তার সঙ্গে সম্পর্ক রেখে পছন্দ কর না একবার দেখার পরে পছন্দ হলো কি না এইটা ডিসাইড করে তারপরে বিয়ে করো হয়েছে পুরুষদের মধ্যে আর কোনো পুরুষকে পারমিশন দেওয়া হয়নি সের বাবাকে না সের ভাইকে না কাউকে না মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে সেক্ষেত্রে পর্দার কোনো আপত্তি নেই এর বাইরে বন্ধু বান্ধব দূরের কথা নিজের বাবা নিজের ভাই নিজের আত্মীয় স্বজনকে বন দেখা ঠিক নয় কিন্তু আমাদের সমাজে অনেক সময় এগুলোকে লঙ্ঘন করা হয় ঠিক নয় কিন্তু আমাদের সমাজে অনেক সময় এগুলাকে লঙ্ঘন করা হয় কয়েকজনে মিলে দেখে আর বিয়ে করবে একজন এটা কেমন কাজটা হলো শরীয়তে সুস্পর্শ লঙ্ঘন হয়েছে গভীরা গুণা হয়ে যাবে এগুলা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমরা এমন কালচার গ্রহণ করি যেটা শরীয়তে অ্যাকসেপ্টেবল আজকালকার যে সমস্ত চিরস্থায়ী পঞ্জিকা আছে সময় টাইম ফিক্সড করা আছে তার উপর ভরসা করে থাকি বা আশা করি ইসলামে কি এর কোনো ভিত্তি আছে তাদের সেই চার্ট উপর কি আমরা ভরসা করতে পারি নাকি আমাদের সবসময় আল্লাহ সোমতাল নিদর্শন দেখে কাজ করতে হবে যে পঞ্জিকা এগুলোর কি ছিল এগুলোর ছিল অনুযায়ী দেখা সূর্য কোথায় আসে কটা বাজে সূর্য এখন কোন দিকে হেলে গেছে না দুলে গিয়েছে। এখন সবাই সূর্য দেখা যায় না কিভাবে বুঝবেন তখন আমাদের বক্তব্য হলো কি হল না তো অরিজিনালি নামাদের বক্ত সূর্য ডুবার সঙ্গে সূর্য উঠার সঙ্গে সূর্য মাথার উপরে আসে কি না রাতের অন্ধকার আছে না চলে গেছে এইগুলো ন্যাচারাল সাইনের উপরে ভিত্তি করে নামাজ টাইম টেবল তিনি ঠিক করতে বলেছেন ওই সময় ঘড়ি ছিল না ওই সময় এই সাইনগুলো পাওয়ার জন্য আর কোনো এর সঙ্গে সাইন্স যোগ হয়নি কোনো বিজ্ঞানী বিজ্ঞানের কোনো আবিষ্কার হেল্প করেনি। এখন যখন বিজ্ঞান আমাদেরকে হেল্প করেছে ঘড়ি থেকে শুরু করে পঞ্জিকা ক্যালেন্ডার লেখার এই এগুলো আমাদেরকে অরিজিনাল টাইম জানার সাহায্য করছে এই নয় যে তারা একটা আলাদা টাইম বের করেছে সূর্য ডুবলো কি ডুবলো না উঠলো কি উঠল না এগুলো তারা দেখে না এখন আপনি ঘড়ি হাতে নিয়ে যদি দেখেন যে সূর্য ডুবেছে কি ডুবে না ঠিকই পাবেন কারণ অরিজিনালটা ঘড়ি নয় অরিজিনালটা পঞ্জিকা নয় অরিজিনালটা ক্যালেন্ডার নয় অরিজিনাল কোনটা যেটা সাইন প্রাকৃতিক চিহ্ন ওগুলাকে বলে দেওয়ার জন্যই ঘড়ি এবং পঞ্জিকা এবং ক্যালেন্ডার কাজে এটা কোনো আসলে আমরা স্টেশন এখানেই শেষ করব আমাদের ওই বিষয়টি নিজের আত্মসম্মান বোধ এখনো শেষ হয়নি আরো একটু বাকি আছে পরের স্টেশনে আমরা যাবো ইনশাল্লাহ আবুল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ